বাংলা মানবতা সমাধান আসসালামুকুমত আলহামদুলিল্লাহ মোহামদ ও আল্লাহ ওসহাবিহমাইন আবাদ প্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়া কিতাব থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা আমরা শুনে আসছি আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাবুল হাসি আল্লা হজুরুল জামায়াত শাহ যে ফজর এবং এশার নামাজ এশার সলা জামায়াতের সাথে আদায় করার ফজিলত আমরা পূর্বের আলোচনায় শুনেছি জামায়াতের সাথে সকল সরাৎ আদায় করার ফজিলত এটা আমরা শুনেছি এবং সেখানে জেনেছি যে একা সলাচ আদায় করলে এক গুণ সব এবং জামাতের সাথে স্বরাচ আদায় করলে একটি রেওয়ায়তে আছে পঁচিশ গুণ আরেকটি রেওয়ায়তে আসে সাতাশ গুণ তো কম বেশি মানুষের এখলাস এবং যে যত বেশি খুশু এবং খুঁজুর সাথে স্বরাচ আদায় করবে গুরুত্ব সহকারে স্বরাচ আদায় করবে আল্লাহ পাক তাকে সেই অনুপাতে সবাব দিবেন। তো এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলে এশার সলা আর ফজরের সলাাদ জামাতের সাথে পড়ার জন্য আলাদা কিছু গুরুত্ব আছে সেটা কি তিনি বলেন আমি রসুল কে বলতে শুনেছি মানসাল যে ব্যক্তি এশার সাল জামাতের সাথে আদায় করবে সাথে যে ব্যক্তি ফজরের সোলাদ জামাতের সাথে আদায় করলো ফাঁকা পুরো রাত সলা তাহলে এশার জামাত অর্ধেক রাত আর বাকি অর্ধেক রাত হজর আদায় করার কারণে নামাজ আমাকে পড়তেই হবে সলাচ আদায় করতেই হবে তাহলে সেটা একা না পড়ে জামাতের সাথে পড়লে কত লাভ আল্লাহ বলছেন যে মদিনার মসজিদে এক অক্ত সলাচ আদায় বললে কত লাভ এক হাজারের অধিক মক্কায় হারাম শরীফে নামাজ পড়লে এক লাখের অধিক এটা তো আমি পারব এটা তো আমার জন্য সম্ভব আচ্ছা জামাতের সাথে পড়লাম পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি স্বভাব আর সারা রাত্রিতে দাঁড়িয়ে এবাজত করা কেউ পারবে কেউ আর সেটা উচিতও না বরং রাত্রের এক তৃতীয়াংশ অথবা দুই তৃতীয়াংশ পর্যন্ত সে এবাজত করতে পারে পুরো রাত এবাজত করা এটাও সুন্নত নয় তো আমি যেটা বলছিলাম সেটা হলোই যে ফজর এবং এশার সলা যদি জামাতের সাথে পড়া হয় তাহলে পুরো রাত এবাজত কর সব আল্লাহ তালা তাকে দিয়ে দেন রবাহ মুসলিম মুসলিমের রেবায়ত তিনি বলেন্লাম বলেছেন যে ব্যক্তি সালাদ জামাতের সাথে আদায় করবে তার অর্ধেক রাত্রে কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়ার সব লেখা হবে মান সলা ইসা অথবা ফজর ফি জামাআত আজেব ব্যক্তি ইসা এবং ফজর দুটাই যদি কো জামাতের সাথে পড়ে কানালাহু কা কিয়ামে লাইলাতিন ওই ব্যক্তি পুরো রাত কিয়াম এবং তাহাজ্জুদ পড়া সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ ক্বালা তিরমিজি হাদিসুন হাসানুন সহীহ ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা ولو يعلمون ما في العتمه والصبح لا اتوهما ولو حبوا متفقون عليه ابو هريره رضي الله تعالى عنه تنিত এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি মানুষরা জানতো যে এশা এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করলে কি ফজিলত কি লাভ لا اتوهما ولو حبوا তাহলে মানুষে লাভ পাওয়ার জন্য হেঁটে না আসতে পারলেও চেষ্টা করতাম তিনি আরো বলেন রসুলাম বলেছেন তারা যদি জানতো এই দুই নামাজে কি লাভ এবং ফজিলত আছে আমরা প্রত্যেকে নিজের দিকে তাকিয়ে দেখি আমাদের কি ভারী লাগে নাকি হালকা হয় পড়তে পারি কি পারি না যদি আমাদেরও ভারী মনে হয় তাহলে কি মনে করতে হবে যে সমস্যা আছে আমাদের সম্মাত ও দর্শক মন্ডলী আমরা ফজর এবং এশার সালাদ জামাতের সাথে আদায় করা ফজর সম্পর্কে আমরা জেনে আসছিলাম এখন যেটা আমাদের সামনে যে অধ্যায়টা আছে বাবুল সেটি হলুল আমলাত ফরজ নামাজ পড়ার তাকিদ সম্পর্কে ফরজ সালাত আদায় করা তাকিদ যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা যদি কেউ না পড়ে তাহলে সে ব্যক্তির অবস্থা কী হবে এবং পড়ার ক্ষেত্রে আল্লাহ নবী কি তাকিদ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এ বিষয়ে এই অধ্যায় আলোচনা হবে ইনশাআ আল্লাহআ আল্লাহরের সুরে বাকার দুই শত আটত্রিশ নমরায়াত হাফিদু আল্সলা ও সলাতুল বুস্তা তোমরা পাঁচক তো সলাতে মহাফদা করো এটাকে গুরুত্ব সহকারে আদায় করো ও সলাতুল বুস্তা বিশেষ করে মাসখানির নামাজ বিশেষ করে মাসখানির সলাৎ মাসখানের সলাত কোনটা সলাতুল আসার আমরা এই বিষয়ে শুনেছি আল্লাহ বলেছেন মান তারা আসারিফ যে ব্যক্তি আসরে সলা ছেড়ে দিবে সকল আমল নষ্ট হয়ে যাবে এই পুরাটাই গুরুত্ব সহকারে আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এবং বিশেষ করে মাসখানি নামাজ মাসখানের সলা আল্লাহ তালা আরও বলেছেন সুরে তোবার পাঁচ নম্বর আয়াতু ও আকাম সালাত ও আত জাকাত ফাকাল্লু সাবি আহম কোনো অমুসলিম সে যদি নামাজ পড়া শুরু করে দেয় এবং জাকাত প্রদান করা শুরু করে দেয় ফাখাল্লু সাবি আহম তার পথকে ছেড়ে দাও অর্থাৎ তার উপর আক্রমণ আর করো না তার উপর আক্রমণ আর করো না তার পথকে ছেড়ে দাও অর্থাৎ তাকে তুমি মুসলমান বলেই মনে করো তাহলে অমুসলিম যদি নামাজ পড়ে সেহাদু রাজি তিনি বলেন যে আমি রস কোন আমলটি করা সেই সলা বলা হয়েছে কুসালা অমনোযোগী সলাত একজন সময় মতো সলাচায় করা উত্তম শুধু সলাচায় করা উত্তম নয় সময় মতো আদায় করা উত্তম এরপরে কোন আমলটি উত্তম বেশি করা পিতামাতার সঙ্গে সদাচরণ করা আল্লা রাস্তায় জিহাদ করা তাহলে এই হাদিস থেকে জানলাম জেহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পিতামাতার খেদমতের মতো গুরুত্বপূর্ণ এবাদতের চাইতেও উত্তম কাজ হল সলাচদায় করা তিনি বলেন রসুল বলেছেন যে ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপর কোন সত্য নেই শ্রোতা দর্শক মন্ডলী এই মুহূর্তে আমাদের সামনে ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ घटना जार मध्य निहित आल्लर निर्देश गटन। अत्यंत কে উপস্থাপনায়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 অমর রাজিয়াল তিনি বলেছেন যে বুনিয়াল ইসলাম ও আলা হামসিন ইসলামের ভিত্তি হয়েছে পাঁচটি জিনিসের উপর ভিত্তি মানে কি উপর ইসলাম টিকে আছে কোনো বাড়ি অথবা বিল্ডিং বানানোর জন্য ভিট দেওয়ার প্রয়োজন হয় এবং সেই ভিটের উপরেই সে বাকি উপরে বাড়িটি থাকে তো ভিট যদি চারটি হয় স্তম্ভ সুতুন চারটি যদি হয় একটি যদি ফেলে দেন বিল্ডিং টিকে থাকবে ঠিক তো পাঁচটি জিনিস মিলেই ইসলাম এই পাঁচটি জিনিস কি শাহাদ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যমে আবুদ নেই মোহাম্মদ সাহা সাল্লাম আল্লাহর রসুল এটা সাক্ষী দেওয়া আর এই সাক্ষী এবং ইমান আনার পর সর্বপ্রথম যে এ বাদশ সেটা হলো একাম সালাত সালাত কায়েম করা ইতায় জাক জাকাত প্রদান করা এবং বায়তুল্লা হজ করা রমাজাহানে রোজা রাখা ايبو <تصفيق> شاي على اكي حديث قال قال رسول الله سلام اميرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله وان محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فاذا فعلوا ذلك عصموا مني دماءهم واموالهم الا بحق الاسلام وحسابهم على الله متفق عليك عبدالله بن عمر رضي الله تعالى تني بولن رسول الله سلام بولن جاء اميرت ان اقاتل الناس আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সঙ্গে লড়াই করার জন্য কেতাল তাদের বিরুদ্ধে হাতিয়ার উঠানোর জন্য বলেছেন হাত্তা সাধু আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এই সাক্ষী না দেবে যে আল্লাহ সালা কোনো সত্য মে আবুদ নেই ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এবং যতক্ষণ পর্যন্ত এই সাক্ষী না দেবে যে মোহাম্মদ সাসলাম আল্লাহ রসুল আচ্ছা এই সাক্ষী দিল তাহলে কি সে যথেষ্ট না ওয়ায়কি মুসালাত সালাদ কায়ম করতে হবে ওয়াই জাকাত জাকাত প্রদান করতে হবে এই কয়টি কাজ যদি সে করতে পারে আসামি দিমা আহম আলহ তাহলে সে আমাদের কাছ থেকে তার রক্ত এবং তার মাল সে নিরাপদ করে নিল ইল্লা হাক ইসলাম তবে ইসলামের কারণেই ওয়া হিসাব ওহম আলাল্লাহ এবং তার হিসাব খিতাব আল্লাহর উপরে বোখার মোসল হাদিস তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে কোনো কাফের অথবা কোনো মশরিক তার বিরুদ্ধে হাতিয়ার অতক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কালামা না পড়বে নামাজ না পড়বে জাকাত না দেবে কালামা পড়েছে নামাজ পড়ে না তার বিরুদ্ধে হাতিয়ার চলবে কালামা পড়েছে নামাজ পড়ে জাকাতের অস্বীকার করলে তার বিরুদ্ধে চলবে অস্বীকার না করলে নয় কিন্তু নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার বিরুদ্ধে হাতিয়ার উঠাতে বলা হয়েছে ওয়ান মা ইয়ামান তুমি যে সম্প্রদায়ের কাছে যাচ্ছ কিতাব মানে যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব কারা ইহুদ এবং খ্রিস্টান তুমি তাদের কাছে যখন যাচ্ছ তোমাদের তো তাদেরকে প্রথম যে জিনিসের দাওয়াত দিবে সেটা হলে সাক্ষী দেওয়া যে আল্লাহ তারা কোনো সত্য মত নেই এই কালেমার দাওয়াত দিতে হবে প্রথমে ও আন্নি রসুল্লাহ এবং তাদেরকে বলো যে আমি আল্লাহর রসুল তারা যদি কালেমার দাওয়াতকে গ্রহণ করে নেয় তারপর তাকে তুমি বলে দাও যে আল্লাহ তোমাদের উপর পাঁচ ওক্ত সলাহিম তখন তাদেরকে বলে দাও যে তোমাদের অর্থের উপর জাকাত ফরশ করা হয়েছে ধনীদের কাছ থেকে নিয়ে তোমাদের গরিবের কাছে ফেরত দিতে হবে ফাঈন হুম আতাউল হিদ এরপরে এটাও যদি তোমাদেরকে কথা মেনে নেয় ফাঈম আমলি হিম তবে নিজেকে সতর্ক রাখবা তাদের পছন্দনীয় মাল যেন তোমরা নিও না অর্থাৎ জাকাত যখন তারা দিবে তো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে বেশি পছন্দনীয় মাল সেটা তুমি তাদের কাছ থেকে নিও না ওয়াতি দাওয়াত মাজলুম এবং মাজলুমের দোয়া থেকে তুমি নিজেকে হেফাজত রেখো কারণ তাদের মাঝে আর আল্লাহ মাঝে মজলুম তার মাঝে এবং আল্লাহর মাঝে দোয়া কবুল করে তাহলে হাদিস থেকে আমরা দাওয়াতি কাজের আমরা প্রসেস পেলাম পদ্ধতি পেলাম যে মানুষকে প্রথম দাওয়াত দিতে হবে আকিদার তাওদের দাওয়াত যাদের কাছে আকিদার গর্বর আছে আল্লাহ সম্পর্কে তাদের আকিদা ঠিক নেই তাদেরকে প্রথমে আকিদার দাওয়াত দিতে হবে আল্লাহ ছাড়া তো আজকাল মুসলিম সমাজে আমরা যদি মুসলমানদের দিকে তাহলে সব মুসলমান। সমস্ত ভুল আছে তাদের ভুলটাকে সংশোধন করে দিতে হবে আকিদার সংশোধন করে দিয়ে তারপর বলতে হবে এখন তুমি নামাজ পড়ো কারণ আকিদা ঠিক না হলে সলা সদাই করে কোনো লাভ নেই অন্তর যদি সেরিক থাকে এরপর আকিদার কোনো লাভ নেই সিরিকটাকে দূর করতে হবে তারপরে এবাজত করতে হবে আর এবাজতের মধ্যে সিরিয়াল প্রথম হল নামাজ প্রথম হল সালাত এটা যদি পড়ে তারপর এই হাদিস থেকে আমরা সলাতের গুরুত্ব পেলাম যে এবাজতের ক্ষেত্রে প্রথম এবাদত সেটা হলো সলাাতির সলাত রহমুসলিম জাবে তিনি বলেন রস উল্লা সামনের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন ইন্না বাইনা রজুলিও বাইনা সিরকি তার কুসালাদ মানুষ এবং সিরিকের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ মানুষ আর সিরিকের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ সালাত। এটা এত হালকা নয় হালকা আমরা করে নিয়েছি হালকা আমরা বুঝে নিয়েছি কিন্তু শরীয়ত যদি আমরা দেখি কোরআন হাদি যদি রিসার্চ করি তাহলে এই ধরনেরই কথা যে সালাদ আদায় না করলে মুসলমান থাকা যায় না আর তাদের মাঝে শপথ যেটাও সেটা হল সালাদি সলা সেরে দিবে সে কুফরি করবে রাহু তিরমিদ ও কাল হাদিস হাসান উল সাহি ইমাম তিরমিদে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস টি হাসান এবং সাহিদ اذا قلت في نفس الوقت الجنال فهو سورك عبدالله التابعي المتفق على جلالته رحمه الله قال كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من أعمال تركه كفر غير الصلاة رواه الترمزي شقیق بن عبدالله انه كان جلیل القدر تابعي تنبو نبي کريم صلى الله عليه وسلم صحابة اكرام كانت না তিনি বলেন রসুরুল্লাহ বলেছেন যে কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে মে নাম তার আমলের মধ্যে থেকে সালাতহু তার নামাজ সম্পর্কে সালাত সম্পর্কে কেয়ামত দিন প্রথম প্রশ্ন সালাদ সালাত যদি ঠিক হয় ফকাতা তাহলে ওই ব্যক্তি সফল হয়ে গেল কামিয়াব হয়ে গেল প্রথম প্রশ্ন যদি ঠিক এখানে বলে না যদি সালাত আদায় করুক তাহা বলেন বললে ফাহ সালাহাত সলাৎ যদি ঠিক বের হয় অর্থাৎ নামাজ পড়া আলাদা কথা নামাজ কায়েম করা আলাদা কথা সঠিকভাবে নামাজটা যদি আল্লাহ কাছে পরিগণ্য হয় তাহলে ওই ব্যক্তি সফল এবং কামিয়াত ইন ফাসাদ আর সলাতেই যদি নষ্ট হয়ে যায় ফাকাদ খা বাবা খাসে তো ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল ফাইন ইন তাকাসম ফরিদ আতিহ শাই তার ফরস থেকে যদি কোনো ফরস ছুটে যায় কোম পাওয়া যায় মানুষ যখন বালে হয়ে যায় তারপর থেকে শরীয়তের হুকুম তার উপর প্রয়োগ হয় তার সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ফরস যদি ছুটে যেয়ে থাকে কম পড়ে যায় কল আর রব্য আজ আল্লাহ তালা দয়া করে বলবেন অনজুরু হালে আব্দি মিন্তা তিন দেখো আমার বান্দার কোনো নফল সুন্নত আছে কিনা মিনহা মান তামিনা তাহলে ওই ফরজের যে কুমি রয়ে যাবে কমি থেকে যাবে আল্লাহ তালা ওই সুন্নত এবং নফলকে ফরজের স্থানে রেখে তার সেই কোঠাটা পুরো করা পূরণ করার চেষ্টা করবে সোবাহান্লাহ সোম্মা তাকুন ইরু আমি আলা হাদা অন্যান্য সকল আমল এ ধরনের হবে অর্থাৎ জাকাত যদি ফরজ আদায় না করে থাকি তাহলে আল্লাহ তালা বলবেন দেখো এ কোন নফল সদ্কা করেছে কিনা নফল কোনো দান খরাত করেছে কিনা সেই নফলগুলিকেও ফরদের সমতুল্য করে দিয়ে তারপরেও সেটা গ্যাপকে পূরণ করার চেষ্টা করবেন রহত তিরমিজি ইমাম তিরমিজি হাদিসে বনা করেছেন ওকাল হাদিসুন হাসান এবং বলেছেন হাদিসে হাসান তো এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম সেটা হলে কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে সালাদ সম্পর্কে তো প্রথম প্রশ্নও যদি আমরা ফেল হয়ে যাই দ্বিতীয় এ বাদত আমার কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন মা সালা কাকু কাহল উল্লাম না কুমিল মুসাল্লিন জাহান্নামেদেরকে যখন বলা হবে তুমি জাহান্নামে কেন আসলে তখন ওই প্রথম উত্তর দিতে পারিনি সেটাই বলবে লাভ নাকু মিনাল মোসাল্লিন প্রথম প্রশ্নই ফেল হয়েছি না মাস পরী নাই আর আল্লাহ তালা দয়া এবং অনুগ্রহ কত বেশি এ বান্দার উপর যে দেখেন যে ফরসলাদ যদি আমার কাজা হয়ে থাকে তাহলে সেটা পূর্ণ করতে হবে উপায় নেই এটা না পূর্ণ করে মাফ পাওয়া যাবে না তবে তবু করলে আল্লাহ তালা মাফ করে দেয় তো ফরজ সলাপ যদি কম রয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ফরজের আগে এবং পরে যে কিছু সন্ন্যুত পড়ি এটা কিন্তু আল্লাহ আমাদের ফরজ করে দেন নাই এর ফজিলত আছে যে ফজিলত আমরা আগামী দর্শক ইনশাল্লাহ শুনবো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দিনে এবং রাতের যদি বারোর আকাত সন্ন্যুত কেউ আদায় করে আল্লাহ তারা তার জন্য জান্ন ঘর তৈরি করবেন তো সন্ন্যত এবং নফল এটা না পড়লে গুণা হবে তা নয় কিন্তু পড়লে সবাব আর সেই স্বভাব জান্নাতে ঘর পাবে এবং আল্লাহ তালা এই সূন্নত এবং নকলগুলিকে কেয়ামতের দিন ফরজের স্থানে রেখে ফরজের ঘাটতি পণ্য করার চেষ্টা করবে তারপরেও যদি পণ্য না হয় তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তাহলে ফরজের সাথে সাথে তার আগে পিছিয়ে আরও যেগুলি সন্নত আছে এগুলিও সাধ্যমতো পড়ার চেষ্টা করতে হবে এগুলি ইনশাল্লাহ সেই দিন যেদিন কোন সন্তান ওই কোন কোনো টাকা পয়সা কাজে আসবে না কাজে আসবে নিজের আমল সম্মানত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা পাঁচ অক্ত সরাের গুরুত্ব এবং তার শরীয়তের এ বিষয়ে কঠিন তাকিদ এবং যে গুরুত্ব এটা আমরা শুনে আসতেছিলাম তো এই হাদিসের সাথেই এই অধ্যায় আলোচনা শেষ হয়ে যাচ্ছে এরপরে অন্য অধ্যায় আমরা পরবর্তী দর্শক আলোচনা করব। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন নামাজের গুরুত্ব বোঝা এবং তার উপর আমল করা তৌফি দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই যেন পাঁচ ওক্ত সলা পাবন্দির সাথে আদায় করা তৌফি দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর যাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা IRAFI Aldrian Bank Quadrant Court 48 Galthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZB22 IBAN gb52 বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস পিস মানবতার সমাধান